আবু মাসুদ রাদিল্লাহ তালাহতে বর্ণিত তিনি বলেন আল্লাহ রসের সাল্লাহ আলিয় সাল্লাম বলেছেন কারো মৃত্যুর ও জন্মের কারণে সূর্যগ্রহণ ও চন্দ্রগ্রহণ হয় না এগুলো আল্লাহর নিদর্শন সমূহের মধ্যে দুটি নিদর্শন কাজেই যখন তোমরা তা দেখবে তখন সাল্লাহ আদায় করবে